আমরা আলোচনা করছিলাম উসমান রাজি উহ ব্যক্তিত্ব নিয়ে উসমান রাজিউল তিনি এমন একজন ব্যক্তি হিসেবে সুপরিচিত খুবই এবং লজ্জাশীল ছিলেন তিনি বলেন বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বাধিক দয়ালু ব্যক্তি হচ্ছে আবু বকর আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে ওমর এবং সবচেয়ে সত্যবাদী এবং লজ্জাশীল ওসমান উসমান রাজিদুল্লু তিনি শুধুমাত্র মানুষদের কাছ থেকে হায়া অনুভব করতেন বা লজ্জাশীলতা অনুভব করতেন এমনটি নয় বরং তিনি আল্লাহ এবং তার ফেরেস্তাদের ব্যাপারেও হায়া অনুভব করে চলতেন হাসান রাজিদুল উসমান যখন বাড়িতে দরজা বন্ধ অবস্থায় থাকতেন তখনও তিনি কাপড় খুলে গোসল করতেন না লজ্জাশীলতা হায়া কাজ করার থেকে বিরত রেখেছিল খুব অল্প সংখ্যক মানুষই এতটা সচেতনভাবে আল্লাহ সুহানকে স্মরণ করে থাকে এবং সমস্ত কাজে আল্লাহ সম্পর্কে সচেতন থাকেন আমরা দেখতে পাচ্ছি উসমান তিনি বাড়িতে একাকি অবস্থায় থাকা সময়ও আল্লাহ ব্যাপারে সচেতন থাকতেন এবং একটি পারমিসেবল কাজে কি অনুমতি আছে এমন একটি কাজেও তিনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতেন এমন কি গোসলের সময়ও অথচ আমরা দেখতে পাই যখন কিনা তিনি সমগ্র জাতির দায়িত্ব পেলেন মুসলিমদের দায়িত্ব পেলেন খলিফা হলেন মুসলিমদের বাইতুল মালের দায়িত্ব পেলেন তখন কিনা কিছু লোক তার ব্যাপারে অভিযোগ আনতে যায় যে তিনি সেই সময়ে আল্লাহ সালাকে ভুলে গেলেন আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে গেলেন কত জঘন্য তাদের সেই অভিযোগগুলো তিনি এতটাই লজ্জাশীল ব্যক্তি ছিলেন এবং তিনি কথাবার্তা বলতেন সেই কথাবার্তার ক্ষেত্রেও তিনি সতর্কতা অবলম্বন করতেন এবং খুবই সাবধানে শব্দ চয়ন করতেন যাতে একটি কথার মাধ্যমেও কেউ কখনো কষ্ট না পায় বা অপমানিত বোধ না করে এবং এর ফলে তিনি সকলের কাছ থেকে শ্রদ্ধা এবং সম্মান লাভ করেছেন এবং দেখুন আরেকটি একটি হারিসের দিকে যেখানে রাসুল্লাহ সাল্লাই তার লজ্জাশীলতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন তিনি বলছেন পায়ের নলা খুলে শুয়েছিলেন এমন সময় সেখানে আবু বকর ঘরে আসার অনুমতি চাইলেন তিনি আসতে অনুমতি দিলেন এবং তিনি ওই অবস্থায় থেকে তার সাথে কথা কথাবার্তা বললেন একটু পর ওমর অনুমতি চাইলে তিনি ওই অবস্থায়ই তাকে আসার অনুমতি দিলেন এবং কথাবার্তা বললেন এরপর ওসমান রাজি তিনি আসার অনুমতি চাইলে রসুল সোজা হয়ে বসলেন এবং নিজের কাপড় ঠিকঠাক করলেন ঘরে প্রবেশ করলে তিনি তার সাথে কথাবার্তা বলেন যখন ওসমান বের হয়ে গেলেন তখন আইসা রাজি তো লহ্না বললেন ইয়া রসুল্লাহ তারা যখন চলে গেলেন তখন আইসা রাজি তোলাহা তিনি বলছেন তখন আমি প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ আউবকর এবং ওমর প্রবেশ করলেন অথচ আপনি সোজা হয়ে বসলেন না অথচ ওসমান প্রবেশ করলেন আর আপনি সোজা হয়ে বসলেন रसुलर फेस्तारा कि आल्ला फेरस्तारा सम्भ्रम कर लज्जा अनुभव करबा जाहर फेस्तराजा पाये वर्णन रसुल्लम फेरस्ताराओस्मान के देखे सम्भ्रम प्रदर्शन करें তিনি আল্লাহ ও তার ফেরেস্তদের প্রতি সম্ভ্রম অনুভব করেন উসমান যেভাবে আল্লাহ এবং তার ফেরেস্তদের প্রতি লজ্জাশীলতা সম্ভ্রম অনুভব করেন ঠিক তেমনি ভাবে ফেরেস্তরা ওসমানকে দেখে তার প্রতি সম্ভ্রম এবং লজ্জা প্রদর্শন করেন রাসুল্লাহ সাল্লাম উসমান রাজি তালাহর ব্যাপারে কত বড় বড় দুয়া করেছেন আমরা একটি হাদিস থেকে দেখতে পাই মুসলিম শরীফের হাদিজ যেখানে রাসুল্ল সাল্লাহাম বলেছেন ইয়া আল্লাহ আমি উসমানের ব্যাপারে সন্তুষ্ট এবং আমি আপনার কাছে দোয়া করি যেন আপনিও উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যান সাল্লা সাল্লাম আরও বলেছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন হে উসমান তুমি যা করেছ যা করবে যা তুমি গোপন করেছ এবং যা তুমি প্রকাশ করেছ এবং যা তুমি থাকবে কিয়ামতির দিন পর্যন্ত সুমান কত বড় দোয়া শুধু তাই নয় উসমান রাজু একজন বিশাল রিলওয়ের অধিকারী ব্যক্তি ছিলেন তিনি একজন উদার দানশীল ব্যক্তি ছিলেন খিল্য শস্যের অভাব সেই সময়ে ফিরে আসলো। ফলে মদিনায় ব্যবসায়ীরা এসে উসমান রাজিত দরজায় করা এবং বলল আমরা জানতে পেরেছি জানতে পেরেছি এক হাজার উট বোঝায় আপনার কাফেলা মোদিনায় এসেছে কাজেই আপনি আমাদের নিকট খাদ্য পানীয় বিক্রি করতে পারেন আমরা কিনতে চাই উসমান বললেন আপনারা ভেতরে আসুন তারা আসলেন এবং এরপর তারা দর দরকসাখি আরম্ভ করতে লাগলেন দরদাম করতে লাগলেন কত মূল্যে তারা কিনবেন তারা বললেন আমরা দশের বিনিময়ে আপনাকে বারো প্রদান করব দশের বিনিময়ে বারো দেব অর্থাৎ তারা বলছেন যার মূল্য দশ আমরা তার বদলে আপনাকে বারো দেব সুতরাং লাভ হচ্ছে দুই উসমান তিনি বললেন আমার জন্য তো এর থেকেও ভালো একটি প্রস্তাব আছে তারা বললেন ঠিক আছে আমরা দশ এর বিনিময়ে চোদ্দ দেব ওসমান রাজি বললেন আমার কাছে যে প্রস্তাবটি এসেছে তা তো এর থেকে উত্তম তখন তারা বললেন তাহলে আমরা দশের বিনিময়ে দেব। বললেন আমার কাছে তো এর থেকেও ভালো একটি প্রস্তাব আছে তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলেন আমরা মদিনার সমস্ত ব্যবসায়ীরা এখানে উপস্থিত কে আপনাকে এর থেকেও বেশি ভালো প্রস্তাব দিল ওসমান রাজি তোলান্ন তিনি বললেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তোমাদের মদিনার দরিদ্র ব্যক্তিদের জন্য এই সম্পূর্ণ কাফেলাকে সাদাকা হিসেবে দিয়েছিলেন সেটা কি প্রতিটি সৎ কাজ প্রতিটি ভালো কাজ প্রত্যেকটি হাসানার বদলে আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি পুরস্কারের সময় সেগুলোকে করে বর্ধিত করে দেবেন এভাবে চিন্তা করা এটা শুধুমাত্র একজন প্রকৃত তাকুয়া সম্পন্ন সৎ ব্যক্তি এবং একজন আল্লাহ সচেতন ব্যক্তির পক্ষেই করা সম্ভব এবং উসমান রাজি ঠিক সেই ধরনের একজন ব্যক্তি ছিলেন দশের বিনিময়ে পনেরো মদিনার ব্যবসায়ীরা প্রস্তাব করেছিল তার থেকে উত্তম বিনিময় দিয়েছেন আল্লাহ সুফহানহতওয়ালা এবং তিনি চাইলে এটাকে এর থেকেও বেশি বর্ধিত করে দিতে পারেন ওসমান রাজিদুল্লাহ এত বড় একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও একজন বৃত্তশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন উসমানের যুগুদ বা সাদাশিদের জীবন কিভাবে তিনি দুনিয়ার জীবন কাটিয়েছিলেন তিনি এতটাই সাধারণ জীবন জীবনযাপন করতেন তিনি বিলাস বৈভবপূর্ণ কাজে সম্পদ ব্যয় করতেন না অপচয় বিলাসিতায় তিনি সম্পদ ব্যয় করতেন না সাদাশীদের খাবার আহার করতেন সাধারণ খাবার আহার করতেন আব্দুল মালিক ইবিন সাদ্দ তিনি বর্ণনা করছেন আমি উসমানকে এক জুমার দিনে ভিমবারের উপর দেখেছিলাম এবং তাকে দেখেছিলাম এমন একটা জামা পরিহিত অবস্থায় যার মূল্য চার বা পাঁচামের বেশি হবে না এমনকি এক দিনের পরিমাণও নয় আমরা জানি এক দিনের হচ্ছে বারো দিহাম আর মালিক ইবেন সাদ্দার তিনি বলছেন ওসমানকে আমি দেখেছিলাম মাত্র চার থেকে পাঁচ দীর্হামের একটি জামা গায়ে এবং উসমান রিজলানহ তিনি মসজিদে ঘুমাতেন দুপুরের ঘুমের সময় তিনি মসজিদে ঘুমাতেন বিশ্রাম নিতেন অথচ তিনি ছিলেন অর্থ জাহানের খলিফা মাশ্রেফ থেকে পর্যন্ত যার ছিল বিস্তৃতি। এবং দাগ তার ফুটে এটা প্রমাণ করে তিনিও সেই একই পথের উপরে একই মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন যার উপরে ছিলেন তার পূর্ববর্তীগণ আবু বকর এবং ওমর রাজিউল্লাহাল আনহুমা উসমান রাজিহ্ন তিনি চাইলেই বড় প্রাসাদ নির্মাণ করে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি সাধারণ চাটায়ের উপর ঘুমাতেন এমনকি সেই চাটায়ের দাগ তার গায়ে ফুটে উঠত তিনি প্রাসাদ নির্মাণ করে বিলাসবহুল যাপন করা কখনোই শুরু করেননি এবং তিনি প্রায়শই এমন কি তাকে দেখা যেত সাধারণভাবে পথে চলাফেরা করছেন তার খচরের উপর তিনি আরোহণ করেছেন সাথে তার মাত্র একজন ভৃত্ত অন্যান্য রাজা মতো রোমান কিংবা পারস্য বাদশাদের মতো তিনি বড় শোভাযাত্রা লাটবহর নিয়ে চলাফেরা করতেন না এবং আমরা আরও জানি উসমান রাজুত্ন মর্যাদা সম্পর্কে দুনিয়াতে থাকা অবস্থাতেই তিনি জান্নাতে সুসংবাদ লাভ করেছেন শুধু তাই নয় উসমান রাজুত এটাও জানতেন আল্লাহ তাকে একজন শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন তিনি জানতেন তিনি শহীদ হবেন এই পূর্বাভাস আল্লাহ রসুলাম তাকে জানিয়ে দিয়েছিলেন এই মর্মে একাধিক হাদিস রয়েছে একাধিকাম বলেন উসমান একদিন আমাকে অতিক্রম করে চলে গেল যখন আমার সাথে একজন ফেরস্তা ছিল ফেরেস্তাটি বলে উঠল লোকেরাই হত্যা করবে এবং্লাম ওসমান রাজিত সুসংবাদ দিয়েছেন এবং তাকে আগাম জানিয়ে দিয়েছেন যে তার উপর একটি বিপর্যয় বা ফিতনা নেমে আসবে ঘটনাটি হচ্ছে আবু মুসা আল্লাহ শারি তিনি তার ঘর থেকে একদিন অজু করে বের হলেন বাড়ি থেকে করে বের হলেন এবং তিনি মনে মনে সংকল্প করলেন বা নিয়ত করলেন আজকে সারা দিন আমি রাসু নিয়োজিত কা আমি মসজিদে গিয়ে রাস্লাম খোঁজ করলাম কোথায় সেই দিকটা তিনি সন্ধান করলেন তখন লোকজন তাকে দেখিয়ে দিলেন এই দিকে গেছেন আবু মোসাআলা সারি বলেন আমি রাসুল্লাহামের পেছনে তার খোঁজ করতে গিয়ে রওয়ানা হলাম সেই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরিস নামক কুয়োতে প্রবেশ করলেন আবু মুসা বলেন আমি দরজার নিকটে বসে গেলাম দরজাটি ছিল খেজুরের ডালার এর মধ্যে নিজের রসুল সাল্লাহ করলেন আমি উঠে গিয়ে আল্লাহ রসুল গিয়ে দেখি তিনি আরিস কুয়ার উপরে বসে আছেন এবং কুয়োর কিনারায় মাঝখানে বসে পায়ের নলা খুলে দিয়েছেন এবং পায়ের নলা দয়কে ভিতরে ঝুলিয়ে রেখেছেন আমি গিয়ে আল্লাহ রসুল সাল্লা সালাম করলাম এরপর ফিরে এসে আবার দরজার নিকটে বসে পড়লাম এবং মনে মনে বললাম আজকের দিনটা আমি আল্লাহ রসুল সাল্লা দারোয়ান করবুতে দিনে শুরুতে আবু মুসা এই নিয়োগ বের হয়েছিল তিনি আসুল্লাহামের সাথে সারাদিন কাটাবেন কিন্তু যখন দেখলেন আল্লাহ রসুল সাল্লাহাম নিজের মতো সময় উপভোগ করছেন কুর পানিতে পার ডুবিয়ে বসে আছেন তখন আবু মুসাহ ভিন্ন নিয়োগ করলেন এবং বললেন আজকের দিনটা আমি আল্লাহ রসুলের দারোয়ান হিসেবেই কাটিয়ে দেব অর্থাৎ আসুল্লাহলাম যেভাবে তার ব্যক্তিগত সময়কে উপভোগ করছেন কেউ যেন এই সময় এসে সেখানে প্রবেশ করতে না পারে বিনা অনুমতিতে যেন কেউ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময়কে নষ্ট করতে না পারে এমন একটি মুহূর্তে সেখানে আবু বকরতলন হয়ে এসে দরজায় আঘাত করলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি উত্তরে বললেন আমি হচ্ছি আবু বকর আমি বললাম একটু অপেক্ষা করুন আমি রাসুল্লাহ সাল্লা কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি অতপর আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললাম ইয়ার আবু বকর আপনার নিকট আসার অনুমতি যাচ্ছেন বললেন তাকে আসতে দাও এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও আবু বলেন আমি দরজায় এসে আবু বকরকে বললাম ভেতরে আসুন আল্লাহ রসুল সাল্লাম আপনাকে জাননাতে সুসংবাদ দিচ্ছেন আবু বক্কর ভেতরে প্রবেশ করলেন এবং রসুল্লাহ সাল্লামের ডান দিকে কুয়োর কিনারায় তার সাথে বসে গেলেন এবং তিনিও নিজের পা দুখানা মধ্যে ঝুলিয়ে দিলেন যেভাবে রসদুল্লা সাল্লা সাল্লাম বসেছেন এবং পায়ের নলা খুলে দিয়েছেন এবং এরপর আবু মুসাহ তিনি আবার দার কাজে ফিরে গেলেন এবং তিনি বললেন আমি আমার ভাইকে এমন একটি অবস্থায় ছেড়ে এসেছিলাম যখন সে অজু করছিল এবং আমার সাথে আসতে চেয়েছিল আমি মনে মনে ভাবলাম যদি আল্লাহ আমার ভাইয়ের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তাহলে তাকে এখানে নিয়ে আসবেন তিনি আশা করছিলেন যেন তার ভাই এখানে আসে কারণ রাসুল্লাহ সাল্লাই আগত ব্যক্তিদেরকে জাননাতে সুসংবাদ প্রদান করছেন এমন সময় এক ব্যক্তি এসে দরজায় করা আমি জিজ্ঞাসা করলাম কে তিনি বললেন ওমর ইবনুল বললাম অপেক্ষা করুন আমি ভিতরে গিয়ে অনুমতি নিয়ে আসি আবু তিনি ভিতরে গেলেন এবং অনুমতি প্রার্থনা করলেন রাসুল্লাহ সাল্লাই বললেন তাকে আসতে দাও এবং জান্নাতে সুসংবাদ প্রদান করো তিনি ওমর উদ্দীতলকে বললেন ভেতরে আসুন আল্লাহ রাসুল সাল্লাম আপনাকে জান্না সুসংবাদ প্রদান করেছেন তিনি প্রবেশ করলেন এবং তিনি একইভাবে রাসুল্লা সাল্লা বাম পাশে বসে পড়লেন এবং তারা সবাই একই ভঙ্গিতে বসলেন সবাই কুয়ো বা চৌ বাচ্চায় নিজেদের পাকে ডুবিয়ে রাখলেন এমন সময় আবার আমি ফিরে এসে দারোয়ানের কাজে নিয়োজিত হলাম তখন আবার দরজা নড়ে উঠল আমি প্রশ্ন করলাম কে উত্তর দিলেন আমি ওসমান একটু অপেক্ষা করুন আমি নবী করিম সাল্লাইস্লামের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসি রাসুল্লাহামের কাছে গিয়ে সংবাদ দিলে তিনি বললেন তাকে দাও এবং তবে আপনার উপর একটি বিপদ বা বিপর্যয় নেমে আসবে একটি বিপর্যয় আপনাকে আঘাত করার পর আপনি জান্নতে প্রবেশ করবেন তখন ওসমান বললেন যদি আল্লাহ চাহেন তো আমি ধৈর্যশীল থাকব তিনি ভেতরে আসলেন এবং এসে দেখলেন কুয়োর যে দিকটায় আল্লাহ রসুল বসেছিলেন সেখানে আর বসার স্থান নেই তিনি বিপরীত দিকে মুখোমুখি হয়ে রাসু সাল্লা বিপরীতে বসে পড়লেন এবং এই হাদীদ ইবিন মুসাইব মুসাইব রাজিউল্লাহু সাহাবি তিনি মন্তব্য করেন তাদেরকে পরবর্তীতে যখন দাফন করা হয়েছিল সেটা সেটাও হয়েছিল ঠিক এই রকম রাসু সাল্লা আবুকর এবং ওমর। তারা প্রত্যেকে একে অপরের পাশাপাশি কবর দেওয়া হয়েছিল কিন্তু ওসমান রাজি কবর হয়েছিল কিছুটা দূরে লু তিনি যখন এই হাদিসটি শুনেছেন তখন তিনি মন্তব্য করেছিলেন সম্ভবত এভাবেই তাদেরকে কবর দেওয়া হবে তারা এভাবে হাদিসটির অর্থটি বুঝেছিলেন